আসসালামুক রহমত الخلق রবিলামমিনাতাম রসুলকিমসম আমাদফিল বসমি রহমা كل ফাতিল কদীর সম্মানিত বরাদান ইসলাম আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাপাক এক ও এক হোক তিনি একমাত্র সব কিছুর সৃষ্টিকর্তা সালাত এবং সালাম নাজিলক রাসুল্লাহ সালাহ সালামের ওপর যার পথই একমাত্র পথ যার পথের ওপর কায়েম থাকলেই দুনিয়া এবং আখেরাত সুন্দর হয় আমরা তাফসির করবো সুরাই ফাতের সুরাই ফাতের মক্কি সুরা এবং এই সুরারও বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ একত্ব রাসুল্লা সাল্লামের রিস আলাদ পরকাল সম্পর্কে মানুষকে সজাগ করা যাতে বিশ্বাসী হয় ইমান মজবুত হয় পরকাল সম্পর্কে আখেরাত মুখী হয় মানুষ মক্কার জীবনে অধিকাংশ লোক কাফের অস্বীকারকারী ছিল অল্প কিছু লোক মুসলিম হলো তারা নতুন নতুন মুসলিম হচ্ছে সুতরাং তাদের উপর যখন জুলম অত্যাচার হচ্ছে পরকালের নিয়ামত যদি সামনে থাকে তাহলে দুনিয়ারে জুলম অত্যাচার কিছুই না বেপরোয়া হয়ে আল্লাহ পাকে সন্তুষ্টের জন্য কাজ করবে তাতে তাদেরও সান্ত্বনা রয়েছে এই বিষয়গুলি এতে এসছে এই সুরার নাম ফাঁতের প্রথম আয়াতেই ফাঁতের শব্দটি এসছে তা নিয়েই নামকরণ হয়েছে ফাতের মানে সৃষ্টিকর্তা খালেক মহান আল্লাহ এর সাদ করেছেন আল্লাহামদুলিল্লাহ বেশ কিছু সুরা আল্লাহ পাক শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে যেমন এই সুরা সুরায় ফাতের এর আগে যে সুরায় সাবা তাতেও আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে সুরাতুল কাহা আলহামদুলিল্লাহ লেজি আনজাল আলাহিল কিতাব আলম ইয়াজ আল্লাহ এওয়াজা তো বেশ কিছু সোরা এরকম আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহর যেন পাক এখানে বলছেন যে হে মানুষ তোমরা বলো হে নবী হে মানুষ বলো কুরু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ফাতের ইসামাওয়াত যিনি আকাশ সমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা জায় এলিল মালা এখাতে রসোলান এবং ফেরিস্তাগণকে যিনি দুধ বানিয়েছেন আল্লাহ পাকের বাণী মানবজাতি পর্যন্ত রাসুলদের মাধ্যমে পৌঁছানোর জন্য ফেরিস্তাকে আল্লাহর পক্ষ থেকে দুধ রাসুল বানিয়েছেন তাহলে ফেরেস্তাদের মধ্যেও রসুল রয়েছে রাসুল মানে বার্তাবাহক আল্লাহর বার্তা আল্লাহর পায়ে গাম আম্বিয়া রসুলগণ পর্যন্ত নিয়ে এসছেন এছাড়াও কোনো আদেশ নিষেধ নিয়ে অন্যান্য ফেরেস্তাদেরকে দুনিয়াতে এই করো। কোনো উত্থান কোনো পতন অমোক ব্যক্তি ধ্বংস হতে যাচ্ছে একে আমি রক্ষা করবো আমার বান্দাকে তোমরা রক্ষা করো হেফাজতকারী ফেরেস্তা আল্লাহ পাক নিযুক্ত করেন তারাও দূত আল্লাপাকের ফেরস্তাদেরকে এখানে রসুল বলা হয়েছে তাহলে ফেরেস্তাদের মধ্যেও রসুল রেছে আল্লাহ মনোনীত করেছেন আর মানব জাতির মধ্য থেকে নবী রসুল আল্লাপাক মনোনীত করেছেন উলি আজ নেহাতিন ফেরেস্তারা ডানা বিশিষ্ট আল্লাপাক ফেরেস্তাদেরকে ডানা দিয়ে তৈরি করেছেন জিবিরিল আলি সাল্লা সাল্লামকে নবী করিমিসাল্লাম দুইবার দেখেছেন একবার মক্কাতুল মোকারম্মায় হিরা পাহাড়ের কাছাকাছি আর আরেকবার দেখেছেন মেয়ের আজে মক্কায় যখন দেখেন কাদসাদ্দাল ওফক একটি দিগন্ত এক দিক পুরো পৃথিবীর যেন ঘিরে ফেলেছেন জিবুর আলী ইসালাম লাহসিত্য মেয়া তো জানা ছয়শটি ডানা জিবুর আলি ইসলামের যেমন আলী ইসলাম সম্পর্কে বললাম ইন্না সাইন কাদ নিশ্চয় আল্লাহ আলমিন এখানে আল্লাহ পাক ঘোষণা করছেন যে দান একমাত্র আল্লাহর আল্লাহ যদি দেন কেউ বাধা দিতে পারেন আল্লাহ যদি নিয়ে নেন কেউ দিতে পারে না এই ইমান ইয়কিন মানুষকে বড়ই মজবুত বানিয়ে দেয় এবং যা কিছু আপনার কাছে আছে আল্লাহর দান মা ইয়াফতাহিল্লাহ নাসিমির রহমা রহমতের দয়ার যে কোনো দ্বার আল্লাহ মানব মানবজাতির জন্য খুলে দেন যদি আল্লাহ খুলেন ফালা মুমসেক আল্লাহ তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই অমায়ুম শেখ আর যাতে আল্লাহ বাধা দিয়ে থাকেন ফালা মুর সে আল্লাহমিম বাহি আল্লাহর পরে কেউ তা প্রেরণ করার নেই যে আল্লাহ দিতে চান না আর কোনো ওলি বুজুরুগ দিয়ে দিল কোন উপাস্য দিয়ে দিল কোনো বসে দিয়ে দিল কোন সরকারে দিয়ে দিল অসম্ভব নবী কারিম সাল্লাহ সাল্লাম এই জন্যই দোয়া শিখেছেন ফরজ সালাতের পরে পড়ার যে বেশ কিছু দোয়া জিকির আজকা রয়েছে পড়বেন জিকিরগুলি তার একটি হচ্ছে আল্লাহ আল্লাহ মানিয়া লেমা আতয়লা লেমা মানাত এ আতের বাস্তবায়ন ওয়াহু আল আজিজুল সে সেই আল্লাপাক সর্বজয়ী প্রজ্ঞাবান ইয়া আইহান্ন হে মানব সকল উদ করুন মাতল্লাহ আলিক আল্লাপাক মানব জাতিক উপদেশ দিয়েছেন মুসলিম হইলেও তাদের জন্য উপদেশ যাতে তাদের ইমান আরও সতেজ হয় আর যদি তারা মুশরে কাফের হয় তাহলেও তাদের জন্য উপদেশ চিন্তা করে দেখো আল্লাহর যে এই অনুগ্রহ নিয়ামতগুলি রয়েছে এগুলিকে একটু চিন্তা করে দেখো স্মরণ করো কোথা থেকে আসলো কোথা থেকে আল্লাহ কোথায় তোমাকে পৌঁছান কীভাবে আল্লাহ পাক রক্ষা করলেন এগুলির পিছনে এই কারখানার পিছনে কারখানার মালিক একজন আছেন ওজ করুন এমতাল্লাহ আলিকুম আল্লাপাক যে তোমাদের ওপর বহু অনুগ্রহ করেছেন তা স্মরণ করো হালমিন খা লকিন গাইরুল্লাহ আল্লাহ ছাড়াও কি কোনো স্রোষ্টা আছেওয়াল আর যে তোমাদেরকে আকাশ থেকে অথবা পৃথিবী থেকে রিজিক দিয়ে থাকে আল্লাহ ছাড়া কেউ নেই যিনি সৃষ্টিকর্তা একমাত্র তারই এবাদত করো লাহ ইহু তিনি ছাড়া আর কেউ সত্য মাহ বুধ নেই ফাকুন তাহলে কোথায় তোমরা উল্টো ফিরে যাচ্ছ আল্লাহ পাক তারপর এরশাদ করছেন ওয়াই ইফাক ও মিনকাবলে খেয়ে নাবি তোমাকে যদি এই লোকের মিথ্যা মনে করে তাহলে জেনে রাখো যে এটা নতুন কথা না তোমার পূর্বেও বহু রসুলকে মিথ্যা মনে করা হয়েছে নোহ মূসা ঈশা অনেক নবী রসুলগণের সাথে এই আচরণই করা হয়েছে ওয়াইল আল্লাহ তুর আল্লাহর কাছে সমস্ত কাজ ফিরে যায় শেষখানে আল্লাহর কাছে ফিরে আসতে হবে সৎ কেউ ফিরে আসতো অসৎ কেউ কাফের আসতো মমিন কো ফিরে আসবে কাপির কে ফিরে আসতে হে মানব সকল ই হক নিশ্চয় আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য ফালাগর কমল হায়াত দুনিয়া পার্থিব জগৎ যেন তোমাদেরকে প্রতারিত না করে দুনিয়ার সুখ শান্তি পেয়ে ধন সম্পদ পেয়ে তোমরা ধোকাই পড়ে যেও না ওয়ালা কুমিল্লাহিল গারুর আর আল্লাহ সম্পর্কে প্রধান প্রতারক ইবলিস যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে ধোকায় না ফেলে দেয় শানের খপ্পরে আসিও না খারাপ কাজ যেগুলি হচ্ছে তার মানে শয়তান তোমাকে বিভ্রান্ত করছে সজাগ হয়ে যান না আমার দ্বারা খারাপ কাজ হবে আমাকে আল্লাহ বিবেক বুদ্ধি আমি জন্মশ্রুতে মুসলিম আল্লাহাক ইসলামের তৌফিক দিয়েছেন আমি মুসলিমের ছেলে কেন এমন হবো সজাগ যেন এই যে প্রতারক শান তোমাকে বিভ্রান্ত না করে ধোকায় না ফেলে থাকতে আসুন গণ্য করবে না শয়তান বলে কখনো ভুলে না সবসময় স্মরণ রাখবে ভালোটা স্মরণ রাখতে মন্দটা স্মরণ রাখতে হয় অনুসরণ করার জন্য মন্দ থেকে বেঁচে থাকার জন্য কোনো শত্রু যদি গ্রামে থাকে সবসময় সজাগ কি জানি সামনে যেন না পড়ে রাতের অন্ধকারে বেরোইলেই চিন্তা আপনার এই শত্রু আক্রমণ না করে ওই রকমই জিন শয়তান লেগে আছে সাবদান এনামা মিন আসহাবি সাইদ এই শৈতান তার দলবলকে আহ্বান করে যাতে করে তারা সকলে মিলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয়ে যায় শয়তান একা কেন জাহান নামে যাবে আদম তোমার জন্যই তো আমাকে জাহান হইতে হয়েছে অভিশপ্ত হইতে হয়েছে তো সুতরাং তোমার সন্তানদেরকে কেমত পর্যন্ত ছেড়ে দেবো না সবকে নিয়েই যাবো এই চেষ্টায় শয়তান লেগে আছে আর আপনি আপনার চেষ্টা করেন এই সংগ্রাম জীবনে করতে হবে আল্লাপাক বলছেন আল্লা কফারুল আজাব সদীথ যারা কুফরি করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে পক্ষান্তরে যারা ইমানদার এবং সৎকর্মশীল আহম্ম কেবির তাদের জন্য মার্জনা রয়েছে আর মহাপুরস্কার রয়েছে আল্লাহাক তারপর এরশাদ হাসানা আফাহানা ফাইন আল্লাহুল্লিয়া মাসাহাহ আচ্ছা বলো তো যেই ব্যক্তির খারাপ কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়েছে মানে শৈতান সাজিয়ে সাজিয়ে পেশ করছে বিভিন্ন ভঙ্গিমাতে খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে এই রকম নর্মালি ব্যবসা বাণিজ্য করে কি আর করবি পেটের ভাত তো হবে না অবৈধ ব্যবসাধর হিরোইন গাঁজা মদ ইত্যাদি এসব ব্যবসাধর রাতারাতি বড়ো লোক হইতে পারবি যে কোনো পাপের ক্ষেত্রে যেমনভাবে সাজিয়ে পেশ করলে মানুষ গ্রহণ করে ওইভাবে শৈতান সাজিয়ে পেশ করে ফারাহ হাসানা অতপার মানুষ তখন সেটাকে ভালো মনে করে যে কথা তো ভালোই যুক্তিটা তো ভালোই আসলেই তো তাড়াতাড়ি বড়ো লোক হওয়া যাবে দুনিয়ায় এসছে একটু ভোগবিলাস করার জন্য করবো না কি করবো এই সুযোগ ছেড়ে দেবো ফাইনালি মাইয়া সাহা আল্লাহাক বলছেন যে এই শ্রেণীর লোক যারা পাপের কাজে লিপ্ত আর যারা সৎকর্মশীল এখানে উজ্জ্ব আছে এই দুই দল কি সমান হইতে পারে অনেক সময় কোরআনিক্যারিমে এইরকমই উজ্জ্ব কিছু রয়েছে যেটা বাঘভগিমাই স্পষ্ট হয় আল্লাহা বলছেন দুই দল কখনো সমান হইতে পারে না এক দল যেটা ভালো লাগে সেটাই করে শয়তান তাদেরকে তখন গ্রাস করে ফেলে আর দল না আমি আমার লাগামটা আল্লাহকে দিয়ে দিছি তার রাসুলকে দিয়ে দিচ্ছি রাসুল উল্লা সাল্লাম যেদিকে নিয়ে যাবেন ওই দিকে যাবো অমা তা কুমোর রসুল ফাখজ ভালো কাজ যেটা কোরআন হাদিসে বলা হয় সেটা করব আর যেটা ভালো কাজ বলা হয়নি সেটা কখনো করব না তো আল্লাহপাকের তারপরে বলছেন নবী সাল্লা সাল্লামকে যে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা করে হৃদায়ত দান করেন মানুষ যখন হেদায়ত দিয়ে এগিয়ে ভালো কাজে এগিয়ে যায় আল্লাপাক ভালো রাস্তা দেখান মন্দ কাজের দিকে বেড়ে যায় তখন আল্লাহ পাক ছেড়ে দেন আল্লাহ বলছেন ফালাত আজহাম নাফসুকা আলিম হাসারাত হে নবী মানব জাতির ওপর তুমি আক্ষেপ করে নিজেকে ধ্বংস করে দিও না নিজের প্রাণ হারায়ও না নবী সালসাল্লাম ইমান ইসলামের দাওয়াত দিতেন আর যখন তারা মানত না কাফের মুশ্রিকরা তারা যাক জাহান নামে তোমার এত আক্ষেপ কিসের আবার ইন্দা ইসনাম মানব জাতি যা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্মানী এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার আবার ফিরে আসবো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 शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटिब्लाबने अब्बास रसुल्लाह सल्ला सल्लाम स्वास्थ्य और अवसर এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে সেহী বুখারি সপ্তম খণ্ড মন গড়ানো অধ্যায়ে হাতির সংখ্যা ছ হাজার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 खान मदनी, हाफिज बिन बिन जहांगीर अभी दायित्व देखूद আমাদের আলোচনার দিকে আল্লাহাক রব আলিন সুরাই ফাতে আয়াত নম্বর নয় এরশাদ করছেন আল্লাহাকের কুদরতের কথা আল্লাহ সেই সত্তা জেনি বায়ু প্রেরণ করেন যেই বায়ুতে ফাতুসির ও সাহাবান মেঘমালাকে সঞ্চারিত করে এই বায়ুতে বাতাসে ফাশুক না হইলা বেলা দিন মাইঙ্গেদ অতপার সেগুলিকে আমি নিয়ে যাই মৃত ভূমির দিকে অনাবাদ এলাকা যেখানে দীর্ঘদিন বৃষ্টি হয়নি পানির প্রয়োজন রয়েছে সেখানে পৌঁছে দিই আহিয়াই না বেহিল আর্দা বাদা মতিহা এই জমিগুলি ভূমিগুলি মরে যাওয়ার পরে মারা জমিকে আমি জীবনদান করে থাকি ফসলের যোগ্য হয় নসুর এইরকমই পুনরুত্থান হবে মানুষ হাজার হাজার বছর আগে মরে গেছে তারপর আল্লাহ ফাকরুল্লাহ যখন কোন হয়ে যাও জীবিত তখন আবার কবর থেকে সঞ্জীবিত হয়ে উঠবে যে আল্লাহ মৃত ভূমিকে জীবিত করতে পারেন সে আল্লাহ মৃত মানুষকে জীবিত করবেন না অবশ্যই করবেন মানকান ইজত ফ্লাহ ইজ্জাত যাবে যেই ব্যক্তি ইজ্জত সম্মান চায় জেনে রাখুক যে ইজ্জত সম্মানের মালিক একমাত্র আল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করে পাপ করে ইজ্জত সম্মান করতে চেষ্টা করবে না তাতে পাওয়া যায় না আল্লাহ অপদস্থ করে দেবেন এলেই হেয়াস আদুল কালিম ও তাই ভালো কথা আল্লাহর কাছেই ওঠানো হয় ওয়ালা আমালুসলে হেয়ার ফাউ এবং সৎ কাজগুলি এই ভালো কথাকে উন্নীত করে ওপরে উঠিয়ে নিয়ে যায় অর্থ কি তফসির যদি আকাধিক কথা বলা হয়েছে সবচেয়ে যেটা ভালো এবং স্পষ্টত শীর্ষেটা বলছি ভালো কথা সবচেয়ে ভালো কথা হচ্ছে কেলেমা ইলা এলাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তৌহিদ তৌহিদের বাক্য এছাড়া সুবাহ আল্লাহ আলহামদুল্লা আল্লাহ মানুষের কল্যাণমূলক কথা ভালো কাজের উপদেশ মন্দ কাজে বাধা দেওয়া এগুলি হচ্ছে ভালো কথা নেকির কাজ উন্নীত করার জন্য যে সেগুলি যেন উত্তম প্রতিদান পান আপনার জন্য আবশ্যক যে আপনি যেন ইসলামের ফরজ বিধিবিধান পালন করেন পাঁচাক্ত সলা তাদের করেন জাকাত দেন রমজানে রোজা রাখেন শ্যাম পালন করেন হজ ফরজ হজ করেন মহিলা হইলে পর্দা হেজাব করেন হালাল রিজিক খান হালাল লিজিক উপার্জন করেন এগুলি করলে এইগুলি ফরজ কাজ মাতা পিতার সেবা করবেন কষ্ট দেবেন না এই ভালো কাজগুলি করলে আপনি যে সকাল বিকাল সুবাহ আল্লাহ আলহামদুল্লা আল্লাহ বা ভালো উপদেশ কাউকে দিচ্ছেন ছেলে মেয়েদের লালন পালন করছেন তাদেরকে ভালো উপদেশ দিচ্ছেন ভালো শিক্ষা দিচ্ছেন এই ভালো কথাগুলির নেকি পাবেন আর মুখের লম্বা লম্বা বুলি ভালো ভালো কথা আর আমল ফরজটা এনে পাঁচ অক্টো নামাজ নেই তাহলে ভালো কথা বলেন নেকি পাওয়া যাবে না কালিমা ইল্লা আহিল্লা বললেন কিন্তু কালিম্লা আহিল্লাহকে টিকিয়ে রাখার জন্য তার সুরক্ষার জন্য আপনার ফরজ আমল সলা জাকাত সেয়াম হজ এগুলি আবশ্যক আল্লাহর বিধিবিধান মেনে চলে এটাই বোঝানো হয়েছে যারা খারাপ চক্রান্ত করে ইল্লাহম আজাবন সদীদ তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তাদের চক্রান্তই নিষ্ফল হয় ওলাহ কাকু মিন্তু রাভ আল্লাপাক বলছেন হে মানব জাতি তোমাদেরকে আল্লাহকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন প্রথম মানুষকে সোম্মা মিন্নফাতিন অতপর আল্লাহ পাক শুক্রবিন্দু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন সোম্মা জা আলম তারপরে তোমাদেরকে জোড়া জোড়া করে দিয়েছেন নারী পুরুষ ওমা তাহমেলসা ওালউ ইল মেহি আর কোন নারী গর্ভধারণ করে না আর কোন নারী বাচ্চা প্রসব করে না একমাত্র আল্লাপাকের জ্ঞান ছাড়া মানে কোথাও কোনো নারী গর্ভধারণ করলে আল্লাহ জানেন সাথে সাথে জানেন তার আগেও জানেন সব সময় আল্লাহ পাক জানেন এমন নয় যে কিছুদিন পরে রিপোর্ট হলো তারপরে জানলো যেমন মানুষ আজকাল জানছে পেশাব চেক করে ব্লাড চেক করার পরে বলে হ্যাঁ পজিটিভ হ্যাঁ নেগেটিভ না আল্লাহ জানছেন কখন হবে কি অবস্থায় আল্লাহ সব সবসময় জানছেন জানারও আদি অন্ত নেই যেমন আল্লাহর সত্তার আদি অন্ত নেই শুরু শেষ নেই আল্লাহ পাক তারপরে বলছেন যে এইরকম প্রসব করে বাচ্চা যে ভূমিষ্ঠ হয় সেটাও আল্লাপাক বুলালিন জানেন কোথায় কোন ছেলে জন্মালো মেয়ে জন্মালো তার রিজিক পাঠাইতে হবে ব্যবস্থা আল্লাপা কি স্তনে তার রিজিকের ব্যবস্থা করে দেন এটা ছিল না কেন দু চার মাস আগে আল্লাপা বলছেন আমায়ু আম্মারো মে আম্মারিন আর কোন ব্যক্তিকে যদি আয়ু দান করা হয় তার আয়ু দীর্ঘ করা হয় ওয়ালায়ুন কাসমিন অমরিহী আর কোন ব্যক্তির আয়ু যদি কম করা হয় অল্প বয়সে মারা গেল। যৌবনে মারা গেলো চল্লিশ পঞ্চাশে মারা গেল। ইল্লাফি কিতাব সব কথা আল্লাহ পাকের কিতাবে লোহে মাহফুজে সুরক্ষিত ফলো করেছে কালাল্লাহ সব জানা আর লিখে রাখা আর সেই মোতাবেক বাস্তবায়ন হা এগুলি সব আল্লাহর জন্য সহজ অমাই আস্তাবিল বাহরান আল্লাহ বলছেন দুই সমুদ্র এক রকমের হতে পারে না ওই রকমই সত অশৎ লোক রকম হতে পারে না হাজ আজবন ফরাত সারা বহু রকমের পানি হচ্ছে সুমিষ্ট সুসাদু আর সুপেয় সাহেব সারাবহ পান করতি ভালো লাগে মন ভরে যায় পানি পান করে ও হাজা মিলহুন ওজাজ আর আর পানি হচ্ছে লোনা আর তিক্ত মুখে নিয়ে আসা যায় না গিলা তুদুর কথা অমিন করলেন তা করুন লাহমান তরি আর প্রত্যেকটি সাগর থেকে এই উভয় রকমের পানি থেকে তোমরা তাজা তাজা গোস্ত খেতে পাও মিষ্টি পানির মাছও খেতে পাও আবার লোনা পানির সামুদ্রিক মাছও খেতে পাচ্ছ আল্লাহ দেন না অনুগ্রহ আল্লাহ পাকে মাছ খেয়ে শুধু লাহাম বলেননি তরিয়ান তাজা গোস্ত এই জন্য দুনিয়ার মধ্যে সব চাইতে কম ক্ষতি বা যাতে ক্ষতি নেই বললেই চলে সেটা হচ্ছে মাছ গরু খাসি মুরগি সব কিছুতে কিছু ক্ষতির দিক আছে হ্যাঁ কিন্তু এতে ক্ষতি নেই আল্লাহ তাজা গোষ্ঠ বলেছেন পোনে সায়েন্সও রয়েছে আজকের সায়েন্স প্রমাণ করছে চর্বি বেশি হয়েছে শরীরে হার্টের রুগী খাসি খাবেন না গরু খাবেন না এই মুরগির চামড়া খাবেন না কোলেস্ট্রল আছে নয় এর জন্য খনিজ পদার্থ সমুদ্র থেকে মণিমুক্তা বেরোয় আল্লাহ সেদিকে ইঙ্গিত করেছেন ও তার আলফুল কাফি হে আর জল জাহাজকে দেখবে যে সমুদ্রের বুক চিরে চলমান হয়েছে দেখেন সমুদ্র পথে এত ভারী ভারী বিশাল বিশাল জাহাজ কিভাবে সমুদ্রের পানিকে যেন ফেরে চলে যাচ্ছে লেতা গোবিন্দ ফৌদলেহি যাতে করে আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো ব্যবসায়ী সম্পর্ক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ব্যবসা অধিকাংশ ব্যবসা আমদানি রফতানি নির্ভর করছে এই জলপথের ওপর ওয়ালা আল্লাহ কুমতেশ করুন আর যাতে করে আল্লাহ সুক্রিয় আদি করতে পারে ইউজল্লাফিনাহারে ওই ইজুল না ফিল্লা আল্লাহ ফাঁকা রাতকে দিনে প্রবিষ্ট করেন দিনকে রাতে প্রবিষ্ট করেন রাত ছোট হয় দিন বড় হয় দিন ছোট হয় রাত বড় হয় আল্লাহ কামার আর সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন যে এইভাবে আল্লাহ চলতে বলেছিল ওইভাবে চলতে আছে ব্যতিক্রম ঘটে না আর নিয়ন্ত্রণ আর অর্থ হতে পারে যে তোমাদের নিয়ন্ত্রণে করে তোমাদের সেবায় আল্লাহ নিয়োজিত করেছেন এই সূর্য চন্দ্র যে উপকারটা মানুষকে দিচ্ছে এটা না থাকলে মানুষের জন্য চলা ফেরা মুশকিল হয়ে অসম্ভব হয়ে যেত সূর্যের তাপ না পেলে বা কম হলে একটু বেশি হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যেত কলি আজালি মোসাম্মা প্রত্যেকটি চলতে আছে সূর্যচন্দ্র চলমান অবস্থায় রয়েছে নির্ধারিত সময়ের জন্য ক্যামত পর্যন্ত একটি অর্থ আর হচ্ছে যে প্রত্যেক দিন প্রত্যেক মাস আল্লাহ আল্লা ফরব্বুল আলমিন চলার কক্ষ নির্ধারিত করেছেন সূর্যচন্দ্রের জাহালিকুম আল্লাহ রব্বকুম এই তো আল্লাহ তিনি তোমাদের পর্বার দিগার প্রতিপালক লাহুল মুলক সার্বভৌমত্ব তার মালিকানা তার বললে যে না তো নেহি আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো কিতমির তাদের কাছে কি পাবে তারা তো খেজুরের আটির ওপর যে সবচাইতে চিকন পাতলা আবরণ রয়েছে সেটারও মালিক নয় কিতমির ওটাকে বলা যেগুলি আল্লাহর সাথে শরিক করা হয়েছে এরা খেজুরের তো মালিক নয় খেজুর আঁটিরও মালিক নয় খেজুরের আঁটির ওপর যে হালকা আবরণ আছে ওটারও মালিক নয় সেটারও মালিক আল্লাহ তাহলে তোমাকে ছেলে কি করে দিতে পারে রোগী কী করে ভালো করতে পারে আর রুজির বরকতি কি করে দিতে পারে ইনতাদু ওহুম আল্লাহ বলছেন ওরা মারা গেছে সুতরাং তাদেরকে যদি ডাকো দুয়া করো লাইসাও তোমাদের দোয়া শোনে না ডাক শোনে ওয়ালাউ ওয়ালাউসামিউ আর ধরেই নিলাম যদি শুনেও মাস্তা যা বুল্লা তোমাদের ডাকে সাড়া কখনো দিতে না পারবেন কেয়ামতি এক ফুরাবে সিরকে কুমার কেয়ামতের দিনে তোমাদের এই সিরকে অস্বীকার করবে বলবে যে আল্লাহ এসব আমি শিখাইনি এরা নিজেরাই রচনা করেছে যদি সত্যিকার আল্লাহ নেক নেকবান্না তারা হয় তাহলে কেমতের দিনে সব অস্বীকার করবে আর যিনি সূক্ষ্ম খবর রাখেন আল্লাহ তার মতো তোমাদেরকে সত্য কথা কেউ বলতে পারবেন না আল্লাহ বলছেন তৌহিদের কথা সুতরাং তোমরা মেনে নাও এস হে মানব সকল আন্ত তোমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহল হামিদ আর আল্লাহরুল অভাব মুক্ত তিনি প্রশংসিত আর নতুন সৃষ্টি অর্থ হয় ওখরা কোনো ব্যক্তি অন্য কোন ব্যক্তির বোঝা উঠাবে না নিজ নিজ বোঝা উঠাইতে হবে তবে বিভ্রান্ত যদি করে থাকে হ্যাঁ বোঝা উঠাবে কারো যদি গুমরাহির বিভ্রান্তির কারণ হয় তাহলে বোঝা উঠাইতে হবে সেটা নিজের অন্যায়ের কারণে সে ওটা উঠাতে হল ওয়াইনতাদ ও মুস্কালাত হুসেই আর যদি কোনো ভারাক্রান্ত ব্যক্তি নিজের বোঝাটা উঠাবার জন্য ডাকে কেমন দেন যে দেখো ভাই আব্বা আম্মা আমার বোঝা গুনার বোঝা খুব ভারী হয়ে গেছে একটু হালকা করে দেন লাউ হুমালমিন হুসেই বহন করা অবশ্যই হবে না কেউ কারো বোঝা উঠাবে না ওয়ালাও কানা জাকুরবা যদিও নিকট আত্মীয় হোক না কেন এন না মাতজরুল্লাহ একশাউনার আব্বাহ বিল গাইব হেনাবি তুমি সতর্ক করতে পারবে যারা তাদের প্রতিপালককে ভয় করে না দেখে না দেখে বিশ্বাস আল্লাহর কথা তার রসুলের কথা যারা করে তারাই সতর্ক হবে সাবধান হবে ওয়াকালাত আর যারা নামাজি তারাই সতর্ক হবে বেনামাজি সতর্ক বেনামাজির দ্বারা যে কোনো পারে বেনামাজি মদ খেয়ে নিতে পারবে বেনামাজি প্রয়োজন খুন করে দিতে পারে বেনামাজি ব্যবচারে লিপ্ত হয়ে পারে কিন্তু সত্যিকার অর্থে নামাজি হইলে অসম্ভব ওমান তাজাকা ফাইন নামে এতন আফসি আর যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করল নিজেকে পবিত্র করল সে নিজের কল্যাণেই কল্যাণ তোমারই আওয়াজ ওয়াইল আল্লাহল মাসির আল্লাহর কাছে প্রত্যাবর্তন স্থল ওমা ইয়াস্তাবিল আমল বাসির অন্ধ এবং চক্ষুওয়ালা সমান হতে পারে না অর্থাৎ মমিন আর কাফের সমান হতে পারে না ওয়ালা জুলমাত ওয়ালা নূর আর অন্ধকার সমূহ আর আলো সমান হতে পারে না কুফরীর অন্ধকার সিরকের অন্ধকার আর তৌহিদ সমান হতে পারে না ওয়ালাজিল ওয়ালাল হারুর ছায়া আর রৌদ্র সমান হতে পারে না যেমন তেমনই জান্নাত জাহান্নাম সমান হতে পারে না অমায়াস্তবিল আহিয়া ওয়ালাল আম জীবিত ব্যক্তিরা আর মৃতরা সমান হতে পারে না জ্ঞানী এখানে বোঝানো হয়েছে জ্ঞানী আর যারা অজ্ঞান যারা শিক্ষিত আর অশিক্ষিত যারা বুদ্ধি দিয়ে চিন্তাশীল হয় আর যারা চিন্তাই করেন না বাপদাদা করেছে করছি সমান হতে পারে দুই দল কখনো ইন্সমাইয়াস আল্লাহ যাকে চান শুনিয়ে দেন অমা আন্ত মুসমাইন ফিল কবুর আর যারা কবরে চলে গেছে হে নাবি তাকে কখনও শোনাতে পারবেন তাহলে মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না এই আয়াত স্পষ্ট করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কে ডাকছে তাদেরকে কে বলছে মাদ কে বলছে কী কিছুই তারা শোনে না আল্লাহ বলছেন হে নাবি ইন আন্তা ইল্লা নজির তুমি তো একমাত্র সতর্ককারী তাহলে স্পষ্ট হল আমাদের এই আয়াত যে সামনে রয়েছে তা দিয়ে যে আমরা মৃতকে ডাকবো না আর জীবিতকে অতটুকু ডাকা যাবে সাহায্যের জন্য যতটা আপনার সামনে সাধারণভাবে সাহায্য করতে পারে অসাধারণ ক্ষেত্রে নয় যে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে আপনি ডাকছেন আপনার জীবিত ফির বাবাকে বাবাকে উদ্ধার করো সেই কেটাও কারণ এভাবে সাধারণত সাহায্য হয় না আল্লাহ আল্লাহাক যেন বোঝার তৌফিক দান করেন সাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওয়াসবি আজমাই بشرو حياتي من اغاث الله دربي يا لسعدي وهنائي يا نفعي وعنائي لا يطيب العيش الا في رضا ربي السمائي منذ عرفت الله ربي حل وحل وحل وحياتي যখন عرفت الله ربي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 বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেল্পন ইউ চুজ